তিনি যাকে ইচ্ছা করেন রিজিককে প্রসারিত করে দেন আবার যাকে ইচ্ছা করেন তার জন্য রিজিককে কে সংকুচিত করে দেন এই রিজিক প্রসারিত করা রিজিক সংকুচিত করা এটা কিন্তু ভালো করে বুঝতে হবে এই রিজিক প্রসারিত বিশাল সম্পদ পেয়ে গেল তার রিজিক আল্লাহ সংকুচিত করে দিচ্ছেন বিষয়টা এরকম না মানে রিজিক সম্প্রসারিত করার অর্থ হলো কোনো ব্যক্তিকে আল্লাহ হালাল রিজিক খাওয়ার তৌফিক দিছেন এটা হলো রিজিক প্রসারিত হওয়া দুনিয়ার সুদের সাথে মিশ্রিত ঘুষের সাথে মিশ্রিত অবৈধভাবে মানুষকে লুটপাট করে বিভিন্ন ধরনের সম্পদ বানানো হয়েছে অনেক সম্পদ আছে তার তার রিজিক সম্প্রসারিত না তার রিজিক এখানে সংকুচিত কারণ আল্লাহর পক্ষ থেকে যে হালাল রিজিক খাওয়া সে হালাল রিজিক সংকুচিত আবাদত করেন তার রিজিক কম আমরা বাহ্যিক দৃষ্টিতে মনে করি কম এটাই হলো আল্লাহ তার রিজিক সম্প্রসারিত করে দিয়েছে তা সম্প্রসারিত হওয়ার অর্থ হলো আল্লাহ সুবান তাকে হালাল খাওয়ার তৌফিক দিয়েছে সকল জিনিসের ব্যাপারে মহা জ্ঞানী সব কিছুর খবর রাখেন সুরাসুরার তের নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয় शब्द एक मान अल्लांबर आता आदम अल्लाम शुरू कर পর্যাত যত নবির আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন সকলকে আল্লাহ একটা নির্দেশ দিয়েছেন নির্দেশটা এই বাক্যটা একেবারে আদম আলাইসালাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল পর্যন্ত কোন নবী কোন রাসুলকে এই নির্দেশ বাদ দেওয়া হয়নি এই নির্দেশার অর্থ কি আমরা আগে আসি এই বাক্যটার অর্থ কি মধ্যে যেন মুসলিম জামাত মুসলিম কমিউনিটি মুসলিম ঐক্য যেন কোন অবস্থা বিনষ্ট না হয় এই জন্য আল্লাপাকাল ইমরানের মধ্যে রাখো আল্লাহ বলছেন মানে আল্লাহর রশিটাকে শক্ত করে ধরে রাখবা আল্লাহর রশিটা মানে আল্লাহ রশিদ আসমান থেকে একটা রশি আল্লাহ ছেড়ে দিছে আমরা সবাই মিলে রশি এটাতে ধরে রাখবো আল্লাহ রশি কি হাবলুল্লাহ কোরআন তোমরা সকলে মিলে শক্ত করে ধরে রাখো খবরদার ও রাখো বিচ্ছিন্ন হইয় না দলে দলে বাঘ না তাহলে ঐক্যের মূল ভিত্তি হবে কি কোরআন মানে কোরআনের ভিত্তিতে সমস্ত মুসলিম ঐক্য হবে হাবল উল্লা ভিত্তিতে আর তাহলে হবে কি করে সেই মুসলিম এখন কোরআনের ধারে কাছে অনেক সেই মুসলিম নওয়াজ সেই মুসলিমেরা অনেক মুসলিম কোরআনের সোনারেও গুনার কাজ মনে করে কোরআন তালাওয়াত কোরআন অর্থ সহ অনেক মুসলিম গুনার কাজ মনে করে কোরআনের তাপসির পর অনেক মুসলিম গুনার কাজ মনে করে অথচ বাদ দিয়ে ওই মুসলিম বলা শুরু করছে ফিৎ ধরো না আল্লাহ বলতেছেন হাবলুল্লাহ ধরো কোরআন ধরো আর মুসলিম বলেছে না কোরআন ধরার কথা কেউ বলে না কোথাও শুনছেন যে কোরআন ধরা একজন প্রশ্ন করতেছে যে অনেকে বলেন যে ফির শব্দটা কোরআন হা দিছে নাই তো উনি বলছে যে কে বলছে ফির শব্দটা কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে কি আছে কোরআন হাদিসে অলি আছে ফিরের আরবি হলো ওলি উনি ব্যাখ্যা দিতেছেন যে ফিরের আরবি সাহেব লেখেন তাহলে আমরা বুঝবো যে কোরআনে অলি আছে আর আপনি একজন ওলি। তা আপনি ওই ফির ব্যবহার করতেছেন আবার বলতেছেন ফির কোরআনে আছে ফার্সিটা লিখবেন কেন যেটা কোরআনে নাই হাতিছে নাই যেটা কোরআনে আছে আপনি বলতেছেন অলি আছে আমরা বুঝবো যে কোরআনে ওলি আছে উনি ওলি। তো মানে যে কথাটা বলতেছিলাম সেটা হলো কোরআন দ্বারা ফরস ওয়াত হেজামিয়া এবং মুসলিমা কোরআনের ভিত্তিতে জামাতবদ্ধ থাকবে এই মসজিদ গুলার